বিসমিল্লাহ রহমান ইর রাহিম সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রখ্যাত গীতিকার সুরকার ও শিল্পী আব্দুলসালামের একক অডিও অ্যালবাম আপন ঠিকানা শোনার জন্য ক্যাসেটটির প্রযোজনায় সন্দীপন শিল্পী গোষ্ঠী ঢাকা পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস উৎসর্গ পরম শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক